وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمداً عبده, عبده ورسوله <تصفيق> اللهم صل على محمد وعلى কমা محمد كما صليت على ও وعلى বরহ ই কাহি حميد مجيد اللهم بارك على محمد, وعلى آل محمد كما باركت على মুহ وعلى তালা বরহল অলি حميد مجيد أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً করুফিহ মফসিফিহ মফসি দুফি হি কুদ্দিম ওরা নুন সব বি হন্দি কু কদ্দি সুলখ কল ই আলম মহতারাম হাজরিন গত জুমা থেকে আপনাদেরকে কোরআনের গল্প শোনাচ্ছি আদমা আলহি সালাম যেমন পূর্ণাঙ্গ কোন ঘটনা আলোচনা হয় নাই ইউসুফ আলিহি সাল সালাম ছাড়া মৌলিক বিষয়গুলো যেগুলো থেকে আমাদের শিক্ষার বিষয় আছে পর আনে কোন রকমের সিরিয়াল ছাড়াই যেমন ওই ঘটনাগুলো আলোচনা হয়েছে ঘটনার চুম্বক অংশ আমরা ঘটনার ওই চুম্বক অংশগুলো যেগুলো গত জুমাই হজরত আদমা আলী সালসালাম এর প্রসঙ্গে দুইটা বিষয় আসছে যে পুরা বিষয়টা থেকে যে বিষয়গুলো আমাদের জন্য শিক্ষণীয় এর মধ্যে এক নম্বর হচ্ছে मानुषर बैशिष्ट जाह थाना आजम अली सृष्टि समस्त वस्तुर नाम शिखिए बस्तु गुनागुण बैशिष्ट सम्पर्क आल्ला फिर केजदार कथा द्वित विषय আল্লাহ কি মানুষ সৃষ্টির লক্ষ্য যেটা রব্দে করিমের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে রবের খেলাফা প্রতিনিধিত্ব করা রবের হুকুম নিজে মানা এবং সমাজে বাস্তবায়ন করা উভয়টাই একটাকে ছেড়ে আর একটাকে ধরা না নিজের জীবনেও বাস্তবায়ন করা রাষ্ট্রীয় জীবনে খেলাফত আল্লাহর জমিনে বিধান চলবে আল্লাহর এই মানসিকতা প্রত্যেকটা মানুষের লালন করা এটা ইমানের বিষয় জমিন আল্লাহ হুকুম চলবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে কোন কানুন আসলে কোন আইন পাস হলে হোক। হোক। গোটা প্রত্যেকটা যেখানে যে ভূখণ্ডে এটাকে প্রতিহত করা সামর্থ্য না থাকলে মুখে বলা মুখে বলার সামর্থ্য না থাকলে অন্তত অন্তরে অন্তরে ঘৃণা করা যে আমার রবের জমিনে রবের নাফরমান বান্দাদের শাসন চলে এটাকে অন্তত মনে মনে ঘৃণা করা এটা হচ্ছে খেলাফতের অর্থ এই দুই বিষয় আলোচনা হয়েছে আজকে তৃতীয় আর একটা বিষয় আল্লাহ হাজরত আদম আলী সালামকে সৃষ্টির পর দিয়ে সমস্ত ফিরিস তাদেরকে সজদার হুকুম করেছেন সাজদা সজদার করা আহম আদমকে একটা বলি তারপর বিষয়টা আলোচনা হোক করা এটা হারান গাইরুল্লাহ কে মাহবুদ হিসাবে স্যাজদা করা তো শিখ শুধুমাত্র সম্মান সূচক সাজদা এটা হারাম বা মাতা ঝুঁকানো সম্মানের জন্য বেঈমান বানাইতে পারে আজকের সমাজে এটা খুব বেশি দেখা যায় মাজারগুলোতে। গুলোতে হয় কত মানুষের যে নষ্ট করছে এই কোন আল্লাহ বুজুগ হয়তো ঘুমাই আছেন অথবা আজগুপিও হতে পারে বাংলাদেশের বহু মাজারের কোন অস্তিত্ব নাই খামা খাই আমার দশকের শুরুতে ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি এর কাছেই একটা মাজার আছে দয়াল বাবা গোলাপ শাহ না শাহ আছে আর দয়াল তো আছে সাগে তো পাশে একটা বক গাছ মুতালিফতালিফা গোলাপসা তো হচ্ছে দয়াল বাবা মুতালিফতালিফসার মাজার নদীর পার এগুলো এক আজিব জিনিস যত ঘাজার বাবার মাজার হয় মহাসড়কের পাশে আর না হয় নদীর পারে। গাড়ি আর লঞ্চ ভিড়তে সহজ হয় আমি বলি মালাকুল মত এই সমস্ত ওই রাজপথে পাশে আর নদীর আল্লাহ বুজুরগদের তো জঙ্গলে থাকার কথা বসে বসে জিকির করবে মাজার তো জঙ্গলের ভিতরে হওয়ার কথা যাই হোক তো মুতালিফ সার মাজারের পাশে একটা বটগাছ ছিল আমাদের দেখা হঠাৎ ওই নদী ভাঙ্গনে নদী আর ভাঙবে করতে ওই ঝড় আসছে গাছ পড়ে গেছে গাছ সরাইয়া ওই জায়গায় আরেকটা মাজার হয়েছে একজনকে জিজ্ঞেস করলাম কি সমস্যা এখানে মাজার আসলো কর্ত্রিকা বলে এই জায়গা আসছিল আমরা জানি না বাবা নিচে দিয়া ধাক্কা দেওয়া গাছ ফালাই এখন আমাদের এক ওস্তাদ ছিলেন বড় রসিক হাজর আতিক সাহেব আলাই বড় মানুষ ছিলেন বুড়া মানুষ আমরা দাদা ডাকতাম দাদাও আমাদের সাথে নাতিদের মতো বার্তা বলতেন আমরা জিজ্ঞেস করতাম দাদা এই মাজার কোথেকে আসলো আপনি তো অনেক পুরান সেই পাকিস্তান আমল থেকে হজরতই মাদ্রাসায় পড়ান ফরিদাবাদে আমরা বলছি আপনি তো অনেক আগের থেকে এলাকায় আপনি জানেন কিনা এই জায়গায় এরকম কোন মাজার টাজার ছিল উদ্দেশ্য যে এগুলা কত হাসির খোরাক জন্ম দিচ্ছে তাও নির্লজ্জের মতোই গুলা তৈরি হচ্ছে সিস্টেম নাই কোন যার যেভাবে বাবা মারা গেছে মাজার একটা হয়ে গেছে ওনার যোগ্যতা কি উনি নেনটা থাকতেন এটাই যোগ্যতা জটলা বাবা এটাও একটা চট্টগ্রামের মাজার ছবি আনছে মৃত্যুর পর বাবার মাজার নাম বাবা ডাইল টাইল রহমাতুল্লাহ আলাই আজিবাজিব নাম এগুলা জেলখানার ঢালে একটা বাবা মাকুশাহ রহমতুল্লাহ মাক্ষুসা এটা কি নাম এগুলা ওই যে আছে একটা বাবা গোড়েসা বহুদিন পর্যন্ত তো আমরা এটাকে জানতাম ঘোড়া সাহায্য মনে করছি কোনো বাবার ঘোড়া মৃত্যুবরণ করছে ওই ঘোড়ারে বহু মানুষ আজও এটা মনে করে আমি একদিন সকাল মেলা আমার বাচ্চার পাশে এক ঘোড়ার একটা বুড়ি হায় না জানি কোন সিড়ি করতেছে কিনা দাঁড়াইলাম দিই ভাঙতেছে আমি মূর্তি যখন ভাঙতেছে ভালো কিছুই হবে ভাঙ্গা শেষ জিজ্ঞেস করলাম চাচি কি ভাঙলেন এটা ঘোড়া ঘোড়া বাংলেন কেন নিজে নিজে মানুষ কত বিশ্বাস লালন করে সমস্ত নিজে করে কেউ ডালপালা মেলে। আমার নিজের দেখা সকালবেলা ঘোড়া বাংতেছে বসে পুসা কেন ভাঙবেন কি বিষয় বলে না ভাবখানা এমন যে ঘোড়াটা কেউ তাকে দিছে মনে হচ্ছে যে ওই মাজারের কাছে যাইয়া ভাঙ্গ তোমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে তো তখন পর্যন্ত এমনি মনে করতাম ওই যে ঘোড়া শাহ শুয়ে আছেন এই ঘোড়া সম্মানে ঘোড়া ভাঙলে মনে হয় কিছু একটা হয় এই এইরকম চিন্তা করতাম আরকি আমিও নিজে নিজে পরে শুনলাম যে না এটা তো আসলে ঘোড়া শাহ না এটা হলে গোরে শাহ গৌরবাণী কবর ফার্সিতে শাহের কবর কোন এক শাহ ছিলেন খাজা হইলে তো শাহ লাগাইতে হয় সাহ, এর কবর গোরে সাহ। এই যে গোটা বাংলাদেশে ছড়ায় ছিটায় থাকা মাজারগুলো। গুলো খোঁজ দিলে দেখবেন কেউ গাঞ্জুটি ছিল গাঞ্জা খাইত লেংটা বাবা ডাইলচল বাবা আর ওই জটলা বাবা এই সমস্ত সব আকাম কুকাম করতো বসে বসে তাদের ভক্তবৃন্দরা মৃত্যুর পর মাজার বানাইছে আজিবাজি মাজার আপনার বসিলা ব্রিজের পরে গান গাইত বাউল তার বাড়ি মৃত্যুর বহু দিন পর্যন্ত দিলে তো শেষ এমনি রাখছে পশা গন্ধবাই হিসেবে পরে দাফন করছে আবুল আহাবের অবস্থা আবুল আহবের মৃত্যুর পরে দাফন করতে যায় না গন্ধবাই হিসেবে পরে থেকে সরাইছে তো দেখা দিছে গোলাপসা মাজারে কত মানুষ যে খালি রশিয়ার ফিতা পেয়ে যাবে লাল লাল রশিগুলা ঝুলাই হ্যাস আজীব লাগে মানুষ কত রকমের বোকা টাইপের মানুষ দুনিয়ায় থাকতে পারে যে এই একজন ভণ্ড মানুষ নামাজ নাই রোজা নাই তার সুরলে পড়েন এই জটলা নামাজ পড়ে কোনো নাই তার জন্য নামাজ লাগে না ভাবখানা এমন তার জন্যে নামাজ লাগে না বলেও আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে নামাজ তো আল্লাহর সাথে সম্পর্ক করার জন্যে এদের সম্পর্ক হয়ে গেছে বেকুফ কোথাকার আল্লাহর নবীর চেয়ে বেশি সম্পর্ক দুনিয়ায় কার ছিল সেই নবী আর এই মৃত্যুর মুহূর্তে শেষ উচ্চারণ ছিল আস আসাল নামাজের ব্যাপারে আর যারা তাদের সম্পর্কে সতর্ক থাইকো এটা উম্মতের জন্য আল্লাহর নবীর সর্বশেষ হুকুম নামাজ আর অধীনস্থ সম্পর্কে আর শেষ বক্তব্য আল্লাহ রফি আলা আল্লাহ আমি আমার উপরের যে বন্ধু তার কাছে যাইতে চাই বলতে বলতে মানুষকে বিভ্রান্ত করার জন্য যোগাযোগ হয়ে গেছে আহা ইমান বিধ্বংসী কথাবার্তা শরীয়তের একটা হুকুমকে আবার স্বীকার করলে ইমান চলে যায় এগুলাও বেইমান যারা বলে আমাদের এবারত লাগে না এগুলা বেইমান স্পষ্ট বেইমান আল্লা বলতেছেন আমি না এমন কোন সিস্টেম তো আল্লাহ রাখেন নাই কোরআনেও নাই আদিসও নাই কই পায়া এগুলা তো এই মাজারগুলাতে গুলাতে যায়া জায়া শেষ দেয় রুচায় পড়ে আবার দলিল দেয় যে আল্লাহ করতে বলেন নাই কথা বল আল্লা হুকুম মানার নাম নামাজের নাম ও আবাদতনা সেদার নাম ও আবাদতনা রোজার নাম না, আবাদতনা হচ্ছে আল্লাহর হুকুম মানার নাম আল্লাহ যদি বলেন নামাজ পড়ো নামাজ পড়ার নামে বাদত আল্লাহ যদি বলেন নামাজ পড়বে না নামাজ না পড়ার নামে বাদত আল্লাহ যদি বলেন রোজা রাখো রোজা রাখার নামে বাদত আল্লাহ যদি ফায়সালা দেন আজকে ঈদের দিন রোজা রাখা যাবে না তো ওই দিন রোজা না রাখা বাদত নামাজ হুকুম আসছে পড়বো सूर्यमाथर ऊपर उठते डूबते नाम पढ़ा निषेध नाम खावर नाम शेष आग पर खा मध्य बरकत छो अल्लाह रसुल तुम्हरा बरकत खबर उठो सर वक्त शेष ना खार नाम इबादत নাম সাজদা করার জন্য তখন সাজদা করাটাই আবাদত আল্লাহ যখন আমাদেরকে হুকুম করেছেন চন্দ্র সূর্য মখলুককে শেষদা করা যাবে না শেষদা তাকেই যিনি এই মখলুককে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম যখন চলে আসছে এখন আর অন্য কাউকে গাইকে আল্লাহ ছাড়া কাউকে শেষদা করা এটা হারাম না করার নাম এবার কাউকে সেজদা করা যাবে না কাউকে না যত বড় বুজুর্গই হোক নবীর চেয়ে বড় বুজুর্গ তার দুনিয়ায় কেউ নেই কোন নবীত নাই আমার নবীর সবচেয়ে বড় বুজুর্গ সেই নবীর দরবারে যাইয়াও তো সাজদার কোনো সিস্টেম নাই তো কি বুঝাতে চবা তোমার বাবা তোমার খাজা আমার নবীর চেয়েও বেশি হয়ে গেছে চিন্তা থাকবে না। মনে রাখেন কথা যাই হোক একটা মাস আলহ বললাম এটা আমাদের ওই কোরআনের গল্প শুনির আওতায় না মাস আল্লাহটা বললাম আল্লাহ আজমকে সাজদা করতে বলছেন এটা সম্মানের শেষ দাগের না সম্মান করা হয় যিনি সম্মানিত নবীরা সমস্ত ফিরিস্তাদের চেয়ে শ্রেষ্ঠ সমস্ত নবীরা সমস্ত ফিরিস্তাদের চেয়ে শ্রেষ্ঠ আর সমস্ত ফিরিস্তা সমস্ত সাধারণ মানুষের চেয়ে শ্রেষ্ঠ সমস্ত মানুষ সমস্ত মহলুকের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের সিরিয়াল এগুলা সমস্ত নবীরা সমস্ত শ্রেষ্ঠ সব নবী সমস্ত ফিরিস্তারা সমস্ত সাধারণ মানুষ নবী ছাড়া সাধারণ মানুষের চেয়ে শ্রেষ্ঠ সমস্ত মানুষ ফিরিস্তা ছাড়া সমস্ত মখলুকের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন আল্লাহ জ্ঞান আমার মূল ধন জ্ঞান ফ্রিস্তারা আল্লাহর সামনে যখন অনুযোগের সুরে বলেছেন আল্লাহ এদেরকে সৃষ্টি করবেন না তো মারামারি করবে তো আল্লাহ হজরত আহম কি এম দিছেন ফিরিস্তাদের সামনে বস্তুগুলা আল্লাহ তারা পেশ করেছেন বলেছেন এটার নাম বলো ফিরিস্তারা বলতে পারে না আল্লাহ বলেছেন এগুলোর নাম বলো তো ফিরিস্তারা বলেছেন আল্লাহ লাগুলো পুর থেকে বলবো আপনি তো আমাদের এগুলো নাম শিখান নাই আপনি যা শিখিয়েছেন আমরা তাই তো আল্লাহ আদম আ যখন সমস্ত নাম বলে দিলেন তো আল্লাহ বললেন আলম আকুল আমি কি বলি আগে যে আমি যা জানি তোমরা তা জানো না দেখছো এখন তোমাদের চেয়েও তার এল মিস যেহেতু অন্যতম কারণ হচ্ছে যে সমস্ত আল্লাহ বেশি দিয়েছেন এটা হচ্ছে মর্যাদার অন্যতম কারণ আপনি এলমের দিক থেকে যত আগাবে আপনার মর্যাদা আল্লাহর কাছে তত বাড়বে আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সম্মান এবং সবচেয়ে সুন্দর করে বানাইছে সুরা তিনের মধ্যে রব্বিকিম বলেছেন এটা আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে বানাইছি যে অঙ্গ ফিট করা দরকার সেখানে সবচেয়ে সুন্দর সুরত মানুষের আল্লাহ করেছে। এই জন্য এটা মানুষের জন্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত আমার সুন্দর সুরত আমার এই রূপ মানুষের রূপ এটা আমার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত আর বান্দা যখন গুনা করেন বান্দা যখন আল্লাহ না ওই নিয়ামতটাকে উল্লেখ করে করে ডাকেন কোরআনে আসছে বান্দা গুনার দিকে আগাইলে আল্লাহকে যখন ভুলে যায় আল্লাহ ডাক দেন ইনস ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك يا أيها الإنسان اوه منوش ما غرك بربك الكريم رب كريم এত দয়া যে রব তোমার উপর করলে না কোন বিষয়ে তোমাকে ধোকায় ফেলে দিব কি পেয়ে কোন নিয়ামত পেয়ে তুমি রবকে ভুলে আমি কি নিয়ামত দিছি খেয়াল কর আল্লা রক সুন্দর সুরত যেখানে যা করা দরকার আদাল আদল মানে ইনসাফ আদল ইনসাফ আদালত কে আদালত প্রতিষ্ঠিত হবে যেখানে যে অঙ্গ ফিট করা দরকার আল্লাহ ঠিক ঠিক জায়গায় করেছেন এত সুন্দর করে তোমাকে বানিয়েছেন আল্লাহরক चे गई तीन मध्य रबीम भय खबर भलो जिन पसले बस पचे जा भात पसले तो खावाएं पानता भाई মজার খাওয়ার বিরিয়ানি পলাও এগুলাকে পান্তা বাত বানায় কেউ খায় বলে আমার জানা নাই গন্ধ আসবে ভালোটা পচলে একদম শেষ হয়ে যায় মানুষ যখন পচে যায় আল্লাহ বলতেছেন লাকাদ লকাতনাল ইনসানি তকমিল দুনিয়ায় যাকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইলাম এই মানুষটাই তার আমলের কারণে সুম্মা আসফালি রাদুফি এই মানুষটাই সবচেয়ে নিকৃষ্ট হিসাবে আখরাতে প্রমাণিত হবে প্রকাশত হবে সবচেয়ে নিতকৃষ্ট জায়গায় আমি তাকে পাঠাইয়া দেবো ফেরত দিব আ এই জন্য আমাদের বড়রা আফসোস করে করে বলতেন হজরত আবি সিদ্ধে করা সম্পর্কে তো এরকম পাওয়া যায় গাছের পাতার দিকে তাকায় তাকায়া বলতেন আহ আমি যদি এই পাতা হয়ে যেতাম সমস্ত জন্তুর বিচার করবেন সমস্ত জীব বিচারের সিস্টেম হচ্ছে দুনিয়ায় যেই জন্তু জুলুম করেছে যার উপর জুলুম করেছে সে আল্লাহর আদালতে মোকদ্দমা দায়ের করে বলবে আল্লাহ बड़ो शींग बड़ो आमा के गुता मेरे एक गुरु आरे गुरु करूता मारने विचार गुता मार, मार छोट गड़ गुरु, गुरु के गुता मारे मजलूम छो दुनिया से तरह जुलूम बदला नहीं सामने बदला नवार अल्लाह तला जीव जन्तु के बोलें আহা আজকে যদি আমিও মাটি হয়ে যাইতাম কত বাচ্চা দিতাম বাচ্চার কোন উপায় নাই বাচ্চার কোন উপায় নাই ও দোস্ত আল্লাহ তালা এটা মনে করাই দিচ্ছেন মানুষ তোকে আমি সর্বোচ্চ সম্মান দিয়েছি তোর মধ্যে সবচেয়ে সম্মানিত যিনি নবী তোদের পিতা তাকে সমস্ত ফিরিস্তাদেরকে দিয়েছি এতটুকু সম্মান তোদেরকে দিয়েছি বাবার সম্মান আমাদের সম্মান বাবার সম্মান সন্তানের সম্মান বাবা আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে শেষ দা এটা মানুষের সম্মান তো এত সম্মান পেয়ে সুরতেও সম্মানিত সুরতেও সুন্দর মানুষ আফজাল উত্তম আজমাল সর্বোচ্চ সুন্দর চতুষ পর্যন্ত হিসাব নেই তোর তো হিসাব আছে চতুষ্প্যন্তুকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দেয় নাই তোকে দিয়েছি চতুষ্প্যন্তুর জন্য নবী ছিল না তোকে নবী দিয়েছি চতুষ্প্যন্তুর কিতাব ছিল না তোকে কিতাব দিয়েছি চতুষ্পন্তুকে আমি এত কিছুর পরেও তুই আমার না তো আল্লাহ আমাদেরকে যেমন সমস্ত মখলুকের মধ্যে উত্তম বানিয়েছেন উত্তম হিসেবেই যেন আমরা কবরে যেতে পারি সে তৌফিক আল্লাহর কাছে চাই আমি সমস্ত ফিরিস্তারাইজদা করলেন ইবলিস করে নাই আমি তো উত্তম উত্তম অনুত্তম কে শেষদা করে না অনুত্তম উত্তম কে শেষদা করে হিসাব তো ছিল একদম আমাকে আপনি তো উল্টা হুকুম দিচ্ছেন এই জন্য আমি চেষ্টা করি নাই কারবার দেখেন সৃষ্টি করছেন যিনি কোনটা উত্তম আর কোনটা অনুত্তম এই সিদ্ধান্ত দেওয়ার মালিক আমি না যিনি সৃষ্টি করেছেন মাটি উত্তম না আগুন উত্তম এটা তো যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন আল্লাহ জানেন না কি উত্তম না আগুন উত্তম এটা তো আল্লাহ জানেন তুই জানার কে তুলে তোলিস আল্লাহ করে একটা বিষয় বের করেছেন যে ইবলিসকে এই আল্লাহর হুকুম অমান্য করার ক্ষেত্রে যেই গুণটা বদগুণটা ইবলিস কে উৎসাহিত করেছে সর্বপ্রথম গুনা করার জন্য মানুষের যে বদগুণ मखनू मखनू केमान्य कर गुना सर्वप्रथम सर्वप्रथम गुणार पखलूक बदगुन ता उत्साहित करबलिस के उत्साहित करहकार लोभ बदगुन मानुष केल्लाहकार लोभ हम बदगुन मखलुक मखलुक सर्वप्रथम तर रबे नफरम उत्साहित करूक अल्लाह माफ करुक, अल्ला माफ करुक प्राय अदिकाशन मध्य ही जा घूरते आर्मी बोल रहा फिर जगह हासद लोभना हिंसा हिंसा अब मखनुक के सर्वप्रथम आल्लर नाफुरमानी कर पाकिबा के साथ घूर बुजुर्ग स्रवते जख निजे आत्माशुद्ध তো বুজুর্গরা আল্লাহরা যে বিষয়গুলোর প্রতি মেহনত করে। বাহ্যিক আমলের প্রতি মেহনতের তুলনায় আল্লাহ পীর মেসায় ওই ভিতরের বদগুনের পেছনে বেশি মেহনত করেন কারণ ওই ভিতরের বদগুণ গুলা এত ভয়ঙ্কর যে একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধী বাড়ানোর জন্যে ওই ভিতরের বদগুণ কয়েকটাই যথেষ্ট এর মধ্যে একটা হচ্ছে অহংকার এটা বড় মারাত্মক অহংকার আমার মধ্যে আছে কি নাই অনেকে মনে করে যে না আমি অহংকারী না এটাও একটা নমুনা। নমুনা আছে নিজে নিজে দাবি করা আমি অহংকারী না এটাও অহংকারের একটা নমুনা আব্বা খুব রাগ হইতেন আমার বাবা মাহফিলে আব্বা আমাদের গ্রামের বাড়িতে যে মাহফিল হয় আমরা এক বক্তা উল্টো বলতেছে ভাই আমি তো কিছুই জানি না হুকুম আসছে আপনাদের সামনে কিছু বলার জন্য আসছি ধরছেন কিছু না জানলে কি বলবেন আপনি জানেন এটা একটা হংকার খামাখাই নিজেদের ছোট করা প্রকাশ করা ছোট করা না প্রকাশ করা ছোট করলে এটা আমল দ্বারা প্রকাশ পাবে বলা অঙ্গভঙ্গি দিয়া না হজরতানা মুফতি হাফিজ এই না কেবল বর্তমান দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ হাবিফ হজরত মুফতি তকে উসমানী হাফিজ পাকিস্তানের কথাটা বলতে কেমন কেমন লাগে আমাদের সমাজটা এখন এমন হয়ে গেছে যে পাকিস্তানের বড় আলমেটা স্বীকার করলেও এই লোকটা পাকিস্তানি পাকিস্তান বন্ধী আজীবের অবস্থা হয়ে গেছে রে ভাই আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেন বড় আলু উসমানী হাফিজ তিনি বলেছেন বড় দামি কথা যে বাংলাদেশে যায়া আমি বুঝছি বিনয় অঙ্গ গুণ এটা আপনারা এখন বুঝবেন না আমার খালি কথাটা শোনেন বাংলাদেশে গিয়ে বুঝছি কেরামের কথাই তিনি বলতেছেন যে সেখানে গিয়ে বুঝেছি যে বিনয় এটা অঙ্গ গুণ কারণ তারা সামনে এরকম এরকম করেন খালি জি হজরত জি আর পিছনে পিছনে সমালোচনা করে অঙ্গ প্রত্যঙ্গের গুণ না বিনয় বিনয় মুখ দিয়ে প্রকাশ করার জিনিস না বিনয় হচ্ছে কলবের গুণ কলবের গুণ অন্তর দিয়ে নিজেকে ছোট মনে করা এটা হচ্ছে বিনয় অঙ্গ দিয়ে প্রকাশ করার জিনিস তো বিনয় না কারণ অঙ্গের গুণ তো না বিনয় বিনয় তো কলবের গুণ বিনয় কলবের গুণ অঙ্গের গুণ না তো তিনি বলেন যে বাংলাদেশে কি বুঝেছি বিনয় কলবের গুণ না বিনয় অঙ্গ দেখবে। আমার আখলা দেখে বুঝবে মানুষ লোকটা বিনয়ী আমার কথা বুঝবে লোকটা বিনয়ী ওইভাবে ওইভাবে কল্যাণ এটার নাম বিনয় না দুঃস্থারা তো অহংকার প্রকাশ আমরা মনে করি আমাদের অহংকার নাই অনেকে মনে করি এই দোষ থেকে মুক্ত মানুষ খুব কম আল্লাহর কাছে আল্লাহ রসুল বলেন সাল্লাম হাদিসে কুৎসি আল্লাহর বক্তব্য রসুল জানায় অহংকার অহংকার এটা আমার চাদর আমার চাদর যে অহংকার করল সে যেন আমার চাদর ধরে টানা টানি আল্লাহ বলেন ফি যে আমার চাদর ধরে টানাটানি করলো আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব অন্য এক আসছে যার অন্তরের মধ্যে বিন্দুপতি বিন্দু পরিমাণ হারদাল আসছে হাদিসের শব্দ দানা পরিমাণ মিসখাল মান কানবিহ ইমান যার অন্তরের মধ্যে বিন্দু মাত্র ইমান আছে সে জাননাতে যাবে আবার সাথে সাথে এটাও বলা আছে এই হাদিসে যার অন্তরের মধ্যে বিন্দু মাত্র কিবির থাকবে অহংকার থাকবে সে জান্নে যাবে ইমান বিন্দু মাত্র থাকলে জান্নাতে যাবে কিবির বিন্দু মাত্র থাকলেও জাহান্নে যাবে জাহান নামের আগুনে পোড়াইয়া ওই কিবির মুক্ত বানাইয়া আল্লাহ তারপর ইমান থাকলে আবার জান্নাতে আনবেন কিন্তু জাহান নামে যাইতে হবে বাঁচার উপায় নাই ও ভাই এই জন্য কিবির মুক্ত হওয়ার জন্য আমাদের বুজুর্গরা রহমতাল আলহের কাছে একজন গেছে হজুর আমার দিলের মধ্যে কিবির আমি কি করতে পারি হুজুর বলছেন মাঝে মধ্যে যায় জুতা ঠিক করবা মাঝে মধ্যে যায় জুতা ঠিক করবা আমাদের পক্ষে এটা বড় মুশকিল আগে সালাম দেওয়া এটাও কিবির না থাকার আলামত আগে সালাম দেওয়া সালামের আশায় থাকা এটা কিবিরের আলামত মনে রেখেন কথা সালামের আশায় থাকা এটা কিবিরের আলামত অহংকারের আলামত আগে সালাম দেওয়া এটা নিরহংকারী বিনয়ী হওয়ার আলহাম আছে এই জন্য ঘরে ঢুকবো কাজের মেয়ে আসলো না ছেলে আসলো না বউ আসলো দেখার সময় নাই ঘরে দিব আসসালাম আলাইকুম আমি যদি চাই আমি অহংকার মুক্ত হই না চাইলে কিচ্ছু করার নাই আমি যদি চাই আমি যাহার নামে যাবো তাই তো কিছু বলার নাই আমি যদি চাই মন থেকে দিন থেকে অন্তর থেকে যদি চাই আমি জান্নাতে যাব। অহংকার মুক্ত হয়ে যাব তো যাকে দেখব সালাম দিব সালাম দিব পরিচিত অপরিচিত সালাম দিব সালাম দিব ঘরে ঢুকলে, সালাম কে চিন্তা নাই কাজের মেয়ের সালাম দিয়ে মানিস জোত নষ্ট করুন নাকি হ্যাঁ মানিসয দুনিয়ায় থাকলেও আখেরাতে থাকবে না মানিসজত দুনিয়ায় থাকলেও আখেরাতে থাকবে না আর আরেকটা বিষয় পরীক্ষিত দুনিয়ায় যারা ওই ঘরে এইরকম ছোট খাটো জায়গায় মানুষের চিন্তা করে আল্লাহ করে এটা পরীক্ষিত। এই এই থেকে সালাম দিব ইনশা আল্লাহ পারলে জুতা ঠিক করবো ইনশা আল্লাহ বাজার নিজের হাতে হাতে নিব। মাঝে মধ্যে ইচ্ছা করিয়াই বাইর হই আপনাদের তো সমস্যা নাই আমি তো ইমানসব মানুষ আমার হাতে বাজার দেখলে তো কত মানুষ চিন্তা করে কত মাস দৌড়ায় আসে ব্যাগ নেওয়ার জন্য বলি না থাক এটা আমার চিকিৎসা হচ্ছে আব্বা বলতেন তাবলিগে বের হইলো কিছু কিবির কম হয় কমে অহংকার কমে যখন গাঁটটিটা মাথায় নেয় আহা গাঁটটিটা মাথায় নিলে অহংকার অনেকটা কমবে এই বোঝা এই গাঠটির বোঝা মাথায় এটা খালি বোঝা না এটা কিবির কে মুক্ত করার জন্য বিনয় আনার জন্য এটা একটা বড় জিনিস যে আমার কোনো সম্মান নাই রাস্তা আমি গাঁটটি লই ঘুরি এটাও একটা বড় মাধ্যমি জামাতে যাবলায় যাব ইনশাল মাথায় নেব অহংকার কমবে থাকে। বাড়ানোর নিয়ত থাকলে তাদের জন্য আমাদের কথা নাই নাপাকি ভিতরে রাইখা দিলে তাদের জন্য আমাদের করার কিছু নাই বলারও কিছু নাই যারা নিজেকে অহংকার মুক্ত করতে চান তাদের জন্য কিছু চিকিৎসা আমি বলতেছি আরেকটা হচ্ছে হিংসা বড় মারাত্মক অপরাধ এই হিংসা সর্বপ্রথম গুণা করতে যেমন উৎসাহিত করেছে দুনিয়ায় এসেও সর্বপ্রথম গুণা হচ্ছে কতল দুনিয়ার সর্বপ্রথম গুণা কতল কতল হত্যা হত্যা এই হত্যার পেছনে ওই হিংসা কাজ করে চালবো আমি ইনশাল এটা ওই আগের আসমালের উপরের গুলা শেষ করি আগে তারপরে নিচে আসবো ইনশাআল্লা এটা হচ্ছে এক নম্বর অপরাধ হচ্ছে অহংকার দুই নম্বর অপরাধ হিংসা হিংসা মানে কি হিংসা মানি হচ্ছে আমার চেয়ে বেশি নিয়ামত এই রূপটা পাইল আমার ভিতরে জ্বলতে থাকা এই জ্বলন কিন্তু জ্বলন না এই জ্বলনের মূল কথা হচ্ছে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আমার আপত্তি যে এই টাকা পয়সা তারে দেওয়া ঠিক হয় নাই আমারে দেওয়া দরকার এই দায়িত্ব সে পাওয়ার উপযুক্ত না আল্লাহ তাকে কেন দিল এটা পাওয়ার উপযুক্ত আমি হিংসার মূল কথা এইটাই আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানান আল্লাহ আপনি কাজটা ঠিক করেন নাই मारा चानी दिल रोग सर मानवियों যদি পবিত্র করতে চান ভালো হইতে চান রাস্তা কি রাস্তা দেখাইতেছি আমাদের একাভাবির আস্লা এইভাবে রাস্তা দেখাইছেন আমাদেরকে যদি হিংসা হয় কি করবা বলে যার প্রতি হিংসা হয় তার জন্যে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তুমি তাকে নামত দিস আল্লাহ তুমি তার মেয়ামত আরো বাড়াইতো আল্লাহ তুমি তার মেয়ামত আরো বাড়াইতো এই দোয়া করলে তার মেয়ামত বাড়ুক বা না আরো বাড়ুক আল্লাহ তালা ওই দোয়ার বরকতে আমার দিল থেকে ওই বদগুণটাকে আস্তে আস্তে পরিষ্কার করে দেবেন ইনশা আল্লাহ একটা পদ্ধতি দুই নম্বর পদ্ধতি কোনো মজমা হইলে কয়েকজন বসলে যার প্রতি হিংসা হয় তার প্রশংসা করা যে মাসা আল্লাহ লোকটার কথাযোগ্যতা মাসা আল্লাহ কি সুন্দর চেহারা মাসা আল্লাহ কি সুন্দর বলে মাসা আল্লাহ তার সম্পদ নিয়ে আল্লাহ তাকে সব দিয়েছে বেশি বেশি প্রশংসা করা ওই প্রশংসা করতে করতে যখন হিংসা লাগবে তখন নিজের মধ্যেই নিজেকে ধিক্কার দেব যে আমি একটা মোনাফিক তার প্রশংসা করি আর যা সে বিবেক দ্বারা ধ্বংসিত হবে তা আমি যখন তার প্রশংসা করব মজমার মধ্যে আর ভিতরে ভিতরে জ্বলবো তখন নিজের বিবেকে লাগবে ইনশা লাগবে যে হায় আমি তো আস্তে একটা মোনাফিক মানুষের সামনে তার প্রশংসা করি আর ভেতরে নাম্বার চিকিৎসা হচ্ছে হিংসার ভাব মনোভাব এটা আল্লাহ সরিয়ে দেবেন ইশা আল্লাহ চার নাম্বার চিকিৎসা হচ্ছে কোথাও সফরে গেলে তার কাছে বলে যাওয়া বলে যাওয়া যে ভাই আমি এক জায়গায় যাচ্ছি দোয়া করো তার কাছ দোয়া নিয়ে যাওয়া পাঁচ নম্বর চিকিৎসা হচ্ছে সফর থেকে এসে তার সাথে এক নম্বর তার জন্য আল্লাহর কাছে দোয়া করা তার প্রশংসা করা মজমার মধ্যে তার প্রশংসা করা তাকে বেশি বেশি সালাম দেওয়া সফরে গেলে তার কাছ থেকে বলে যাওয়া সফর থেকে এসে তার সাথে সাক্ষাৎ করা মাঝে মধ্যে তাকে হাদিয়া দেওয়া আমাদের সাথে এক ছেলে পড়ত অনেক মেহনতি ছিল কিন্তু ব্রেন একটু কম এই জন্য পরীক্ষায় সিরিয়ালে আসতো না তো আমি যে উস্তাদিতে থাকতামিদাবাদ মাদ্রাসায় যিনি বুখারি পড়াইছেন দীর্ঘদিন বুখারির হাদিস আমাদের উস্তাদ বুখারির উস্তাদ আমি হজরতের কাছে থাকতাম হাহিন ছিলাম হজরতের তো খুব সাদা মানুষ ছিল আমার সাথী হজরতের কাছে যায় বলতেন হজরত এ হাসান জামিল আমার খুব হিংসা হয় তার জন্য কেন এ আমি এত পড়ি আর এত পড়ে না আমি অত পড়তাম না আমার কাজে ওস্তাদদের খেদমত করা এটাই আমার বড় পড়া ওস্তাদমত করা এবং ওর চালায় এখন বুঝতেছি ক্লাসে ফার্স্ট হইতাম ঠিক ব্রেন ভালো ছিল পরিষ্কার ছিল একদম ওস্তাদরা যা বলতেন মনে রাখতাম এটাই বড়ইয়া খুব মেহনত করতাম এইরকম না পড়তাম গড় পড়া কিন্তু ক্লাসে ফার্স্ট হইতাম বরাবর যা হুজুরের কাছে বলতেছে হুজুর আমার তো বড় হিংসা হয় আমাদের পরীক্ষার পরে পাওয়া গেছে কোথায় ওই বড়িং এর বাবুর হাসান ভাই তোমার নাম লেখা কিতাব আমাদের বড়িংয়ের চালের মধ্যে পাওয়া গেছে সব বই পত্র ওখানে ওইখানে রেখেছে না আমি পড়তে না পারি হিংসা তুই হুজুর তাকে বলে একটা কাজ কর তুই বলবি যে ভাই তোমার হিংসা হয় আমার মাফ করে তোরা আল্লাহ এত কিছু দিছে আমার বড় হিংসা হয় রে ভাই আমার জন্য একটু দোয়া করিস আল্লাহ এই যে নিজেকে তার সামনে পেশ করলাম এটাও একরকম বিনয় নিজের দোষ প্রকাশ করতে পারা এটাও একরকম বিনয় এই বিনয়ের বরফতে আল্লাহ তারা আমার দিল থেকে হিংসা যে আগুন জ্বলতেছে আগুন সরাইয়া দিবেন একটা অত্যন্ত দুর্বল হাদিস আছে হাদিসের শব্দগুলো দুর্বল হাসাদ হাসানাত কামা নারুল হাত যে হিংসা মানুষের ন্যাক আমুল গুরু ওইভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনা লাকড়ি কে খেয়ে ফেলে মানুষের ন্যাক আমুলকে হিংসা এরকম খেয়ে ফেলে মহাদিস বলেছেন হাদিসের শব্দগুলো দুর্বল এই এই শব্দে যে হাদিসটা বর্ণিত হয়েছে কারীরা দুর্বল কিন্তু বক্তব্যের যে মূল কথা এটা কিন্তু ঠিক আছে হিংসা মানুষের ভিতরে আঙুল নষ্ট করে দেয় আর ডাক্তারদের কথা হচ্ছে হিংসার কারণে মানুষ অসুস্থ হয়ে যায় ওই যে একটা মানসিক প্রেশার আমি পাইলাম না এই যে হতাশা এই হতাশায় দগ্ধ হয়ে হয়ে হয়ে সে অসুস্থ হয়ে যায় মানুষ যত রিল্যাক্স মুডে থাকবে সে সুস্থ থাকে এটা তো জিনিস তো এই বলি যে হিংসা এমন ভয়ঙ্কর আখেরাত দিল খোলা রাখি আল্লাহর নিয়ামতের প্রতি সন্তুষ্ট থাকি যে আল্লাহ আমাকে কত নিয়ামত দিস এই বলি আমাদের বড়রা সব সময় বলতেন বিষয়ে আখেরাতের বিষয়ে একটা ভালো শীতের কাপড় নাই আর তুমি তো তোমার রুমের ভিতরে হিটার দিয়ে কম্বল দিয়ে সব ওকে রাইখা মৌজা হাত পামুজা, পা কানটুপি হ্যাঁ সুয়েটার জ্যাকেট চাদর কত কিছু তোমার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন ওই মানুষটার দিকে তাকাও নিজের দিকে তাকাও দিল থেকে আল্লাহকে সুক্রিয়া জানাও আলহামদুলিল্লাহ মাহত তুমি আমাকে এত এত নিয়ামত দিয়েছ আর তুমি যদি দুনিয়ার ক্ষেত্রে তোমার উপরের দিকে তাকাও যে আমি থাকি এই আমি ব্যবহার করি একটা নর্মাল করোলা আমার সাথে আরেকজন মানুষ প্রাদও ব্যবহার করে আরেকজন প্রেমিও প্রেমিও ব্যবহার করে হায় আমারও যদি একটা একটা একটা অ্যাপ্রাডু থাকতো কত ভালো হইতো বলে পাইবা না এই আফসুস করা জায় বরং সে তার দুনিয়াও বরবাদ করতেছে আখরাত আল্লাহ আল্লাহ আখরাত আখরাত আল্লাহ এই মারাত্মক গুণ থেকে আমাদেরকে বদগুন বদগুন থেকে আল্লাহ তালা গোটা উম্মা বিশেষ করে আমরা যারা শুনছি আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন আমির আলহামদুল্লাহ